হাফসা ওয়াদ্দাল আনহা হতে বর্ণিত তিনি বলেন আমরা আমাদের যুবতীদের ঈদের স্থলাতে বের হতে নিষেধ করতাম এক মহিলা বনু কালাফের মহলে এসে পৌঁছলেন এবং তিনি তার বোন হতে বর্ণনা করলেন তার ভগ্নীপতি নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে বারোটি বড়যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন আমার বোনও তার সঙ্গে ছয়টি বড়যুদ্ধে শরিক ছিলেন সেই বোন বলেন আমরা আহদের পরিচর্যা ও অসুস্থদের সেবা করতাম তিনি নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন আমাদের কারো ওর্না না থাকার কারণে বের না হলে কোনো অসুবিধা আছে কি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন তার সাথীর ওড়না তাকে পড়িয়ে দেবে যাতে সে ভালো মজলিশ ও মোমিনদের দাওয়াতে শরিক হতে পারে যখন উম্মু আতিয়াহ রদিল তাল বল আসলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি নবী সাল্লাম হতে এরব শুনেছেন উত্তরে তিনি বললেন আমার পিতা তার জন্য কুরবান হোক হ্যাঁ তিনি এরূপ বলেছিলেন নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন আমার পিতা তার জন্য কুরবান হোক আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে যুবতী পরদানসীন ও ঋতুবর্তী মহিলারা বের হবে এবং ভালো স্থানে ও মুমিনদের দাওয়াতে অংশগ্রহণ করবে অবশ্য ঋতুপতী মহিলা ঈদগাহ হতে দূরে থাকবে হাফসাহ রদুল্লাহ তালা বলেন আমি জিজ্ঞেস করলাম ঋতুপতিও কি বেরোবে তিনি বললেন সে কি আরাফাতে ও অমুক স্থানে উপস্থিত হবে না